উপহার রমাদান এই অডিও সিরিজটি শাইখ আহমদ আম্মা বাদ। রমাদানের শুরু থেকেই আমাদের কাছে নারীদের হায়জের ব্যাপারে খুব বেশি প্রশ্ন আসতে থাকে রমাদানে অন্য সবাই যেখানে নিয়মিত ইবাদত করতে থাকে সেখানে রমাদানেও নির্দিষ্ট কিছু দিন সাও পালন করতে না পারায় আমাদের অধিকাংশ বোন এক ধরনের চাপা কষ্ট অনুভব করে সে বিষয় নিয়ে আজকে আলোচনা এই আলোচনা বোনদের সাথেই বেশি সম্পর্কিত তবে ভাইদেরও ধৈর্য ধরে শোনা উচিত এবং তাদেরও এই বিষয়টি জানা উচিত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 তিনি আপনাকে এই সময়ে সলাৎ আদায় না করতে ও সাম পালন করতে নিষেধ করেছেন সুতরাং আপনি আল্লাহ আদেশ মেনে চলার মাধ্যমে কার্যত ইবাদতের মধ্যেই আছেন এই অনুভূতিটা আমাদের সকল বোনেরই আছে এবং অনেক বনই তা দুঃখের সাথে প্রকাশ করেন আর তাদেরও আগে এই একই অনুভূতি ব্যক্ত করেছিলেন আমাদের মা আইসার দিয়াহু আনহা আল্লাহ আমাদের বন্ধের কে মাধ্যমে অবস্থিত সারিফ নামক জায়গায় থামলেন এ সময় তিনি আইসাকে কাঁদতে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে আইসা রদিয়াল্লাহ আনহা দুঃখের সাথে বললেন আমি যদি এবছর হজ না করতাম তিনি কিসের কথা বলছেন তা রসুল্লাহ সাল্লা সাথে সাথেই বুঝে গেলেন তাই তিনি জিজ্ঞেস করলেন সম্ভবত তোমার হায়স শুরু হয়েছে আইসা জবাব দিলেন হ্যাঁ রসুল সাল্লা আলাইস্লাম তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বললেন এই ব্যাপারটি আল্লাহতালা আদমের সকল কন্যার জন্য নির্ধারণ করেছেন সান্ত্বনা দেবার পর তিনি এই অবস্থায় করণীয় কি তা শিখিয়ে দিলেন তিনি বললেন হাজিরা যা করে তুমিও তা করবে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 তারা আমাদের সাথে যোগ না দিলেও তোমাদের মতোই মত পাবে কেননা তারা বৈধ কারণে আসতে পারেনি মোট কথা দুঃখ পাবেন না হতা করবেন না যেসব বোন ইবাদত করতে পারছেন না তারা মূলত ইবাদত না করেও ইবাদাতের মধ্যেই আছেন কারণ আল্লা তালাই তাদের ইবাদত না করতে নির্দেশ দিয়েছেন আন্তরিকভাবে নিয়োগ করে থাকলে তারা প্রতিদান পেয়ে যাবেন ইনশাল পরের প্রশ্ন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 আমার মনে পড়ে যখন আমার বয়স দশ কিংবা আল্লাহর আল্লাহ আমার মনে আছে আমি মদিনায় হারামে আমার বাবার সাথে তার একটি হালাকায় বসেছিলাম এবং তার উপকার সম্পর্কে এমন একটি হাদিস উল্লেখ করেন যা আমার মনে গেথে যায় পরে আমি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে পড়েছি আমর বলেছেন ইবন উমার কে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো নারী ভাইস বিলম্বিত করার জন্য ওষুধ প্রয়োগ করতে পারবে কি না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 দুটি বিষয় নিয়ে ইফতিলাপ বা মত পার্থক্য আছে কোরআন স্পর্শ না করে মুখস্থ তিলাওয়াত করার ব্যাপারে মতভেদ আছে সঠিক মতটি ইমাম ইবনে তাই মিয়া তার ফতোয়ার একুশতম খণ্ডে উল্লেখ করেছেন ইমাম মালিক সাওকানি এবং আরো অনেকেই এই মত গ্রহণ করেছেন তাদের মতে মুখস্থ পড়া বা কোরআন স্পর্শ না করে পড়া বৈধ এই ধরনের বিষয়গুলো স্পষ্টভাবে হারাম প্রমাণিত না হওয়া পর্যন্ত হালাল হিসাবে সাব্যস্ত হয়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 তাকে পবিত্র হবার সময় পর্যন্ত বাধ্য হয়েই অপেক্ষা করতে হয় কাজেই দুই ক্ষেত্রে পার্থক্য থাকায় দুটিকে তুলনা করা যাবে না এবং এর পর কিয়াস করার সুযোগ নেই হায় সকল নারীর জীবনেই ঘটে রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগেও ছিল এমনকি এর আগেও ছিল তখন অনেক মুসলিম মহিলা ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন রাদিউল্লাহান হুন্না যারা আমাদেরকে রাসুল্লাহ সাল্লামের জীবনের এবং তাদের জীবনের সকল বিষয়ে বিস্তারিত বিবরণ শিক্ষা দিয়েছেন আপনার কি মনে হয় এটা অর্থাৎ ঋতুপতি সত্যি হারাম হয়ে থাকলে একে হার সাব্যস্তকারী একটি সম্মত এবং নির্ভরযোগ্য হাদিস থাকতো না পরের প্রশ্ন ঋতুপতী নারী কি কোরআন স্পর্শ করে পড়তে পারে এটা জানতে হলে মূল বিষয়টির দিকে ফিরে যেতে হবে আর তা হলো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 এই প্রসঙ্গে প্রত্যেকটি স্পষ্ট বক্তব্য বিশুদ্ধ নয় আর যা কিছু বিশুদ্ধ তা স্পষ্ট নয় আবার বলি এই বিষয়ে প্রত্যেকটি স্পষ্ট বক্তব্য নির্ভরযোগ্য নির্ভরযোগ্য নয় নয়। আর যা কিছু তা স্পষ্ট উদাহরণস্বরূপ অনেক অনির্ভরযোগ্য হাদিস আছে কিন্তু একটা প্রমাণ অনেক মানুষ ব্যবহার করে তা হলো কোরআনের একটি আয়াত যারা একে প্রমাণ হিসেবে ব্যবহার করে তাদের মুখে এটি শোনা যায় আল্লাহ বলেন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 মুতা নয় মুতা ব্যবহার করা হয় তাদের জন্য যারা কখনো ভুল করে না যেমন ফেরেস্তাগণ উপরন্তু আমি প্রথমে যে আদিসটি উল্লেখ করেছিলাম যখন রসুল্লা সাল্লাম আইসাকে বললেন নারীরা যা করে তাই করতে পারে কেবল তাওয়াফ আর সলাদ ছাড়া হজের সময়ে মানুষ কোরআন পরে এবং স্পর্শ করে এবং তারা এটা প্রতিদিনই করে থাকে হজে তো অবশ্যই আরো বেশি করে থাকে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 নিশ্চয়ই মুশরিক মাত্রই অপবিত্র সুরা আয়াত আটাশ এ থেকে বোঝা যায় মুমিন্দা পবিত্র কাজেই তোয়াহের শব্দ দ্বারা ইসলামের পবিত্রতা বোঝানো হতে পারে অন্য একটা হাদিসে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তি অপবিত্র হয় না সুতরাং এটি কুফুরের বিরুদ্ধে ইসলামের পবিত্রতা হতে পারে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 এটি যদি আবশ্যক নাও হয় তবুও এখানে শ্রদ্ধার বিষয়টি জড়িত আল্লাহ বলেন এবং যে কেউ আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে এটি নিশ্চয়ই অন্তরের তাকওয়ার কারণে সুরা আলহাজ আয়াত বত্রিশ সালাবদের কেউ কেউ যেমন এবমার কোরআন স্পর্শ করার পূর্বে অজু করতেন অনেকে শ্রদ্ধার কারণে অজু করতেন নিঃস্বাক দিয়ে দাঁত মাজতেন কিবলার দিকে মুখ করে বিনীত বসতেন সম্মানের সাথে কোরআন পড়তেন কারণ এটি তো আল্লাহর বাণী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 কারণ সেক্ষেত্রে পেজ মিডিয়ার ডব্লিউ ডবসবুক সম্পর্কে জানতে স্ল্যাশ রেঞ্জ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউড কম স্ল্যাশ